আইসার রদিল্লাহ তাল্লাহ বর্ণনা করেন মিনায় অবস্থানের দিনগুলিতে অর্থাৎ দশ এগারো বারো তারিখে আবু বকর আদিল্লাহ তাল্লু আমার গৃহে প্রবেশ করলেন তখন তার কাছে দুটি বালিকা ছিল তারা দফ বাজিয়ে নেচে নেচে গান করছিল নবী সাল্লাহ আল্লাম তখন চাদর দিয়ে মুখ ঢেকে শুয়েছিলেন আবু বকর আদিলাহ ত এদেরকে ধমক দিলেন নবী সাল্লাহ সাল্লাম তখন মুখ হতে চাদর সরিয়ে বললেন হে আবু বকর এদেরকে গাইতে দাও কেননা আজ ঈদের দিনও মিনার দিনগুলির অন্তর্ভুক্ত